আসসালামুকুম রহমতুল্লাহ বারকাত দূরের এবং কাশের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা মুবারকবাদ জানিয়ে শুরু করছি আয়াত থেকে আমাদের এই আলোচনা চলছে যে এক আয়াতের মধ্যেই আল্লাহ তা আলা অনেক বিষয় কথা বলেছেন এক আয়াতের মধ্যেই আল্লাহ সুফান হুয়া তালা অনেক জিনিসকে এখানে নিয়ে এসেছেন আর আমরা সেই আয়াতের কিছু অংশ অলরেডি আলোচনা করেছে আল্লাহর এবাজতের ব্যাপারে আলোচনা করেছি আল্লাহ রবুল্লা আলামিনের সঙ্গে কাউকে শিরক না করা সেই সংক্রান্ত আলোচনা আমরা করেছি আমাদের আজকের আলোচনা শুরু হবে মা বাবার সাথে ভালো সম্পর্ক করা মা বাবার সাথে এহসান করা এবং মা বাবার প্রতি দরদ দেখানো তাদের সঙ্গে সদ্ব্যবহার করা বেররুল ওয়ালেদাইন সম্পর্কে আমাদের আজকের আলোচনা শুরু হবে ইনশা আল্লাহ আমরা আল্লা সুহান হুয়া তালার আয়াতকে তেলাওয়াত করি তেলাওয়াতের পরে যেই অংশ থেকে আমরা আলোচনা করতে চাই এই অংশকে আমরা ফোকাস করবো ইনশাআল্লাহ আসুন আমরা তেলাওয়াত দিয়ে শুরু করিজিমিল্লাহ নির্লাহ বলে তুশ্রী কবি وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُوبِ وَالصَّاحِبِ بِالْجَنْبِ وَبْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْرِ তোমরা সবাই আল্লাহর ইবাদাত করো এবং আল্লাহর সঙ্গে কাউকে শরীর করো না আর মা বাবার সাথে তোমরা সৎ ব্যবহার করো আর সৎ ব্যবহার করো নিকট আত্মীয়দের সাথে ইয়তিম এবং মিসকিনদের সাথে আর নিকট আত্মীয় যারা প্রতিবেশী রয়েছে তাদের সাথে আর সাধারণ প্রতিবেশীদের সাথে আর তোমাদের পাশে যারা থাকে তাদের সাথে আর তোমাদের মেহমান এবং পথের ফকিরদের সাথেও আর তোমাদের দাস দাসীদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো নিশ্চয়ই আল্লাহ রব আলমিন তাদেরকে পছন্দ করেন না যারা অহংকারী আমার ভাইরা আমার বোনেরা এই হলো আমাদের যে আয়াত আমরা তেলাওয়াত করলাম এই আয়াতের আলোচনা তরজমা তেলাওয়াত এবং এখন আমরা এই আয়াতের পর্যালোচনার দিকে যাব ইনশাআল্লাহ আল্লাহ সুফান হুয়া তাহা এই আয়াতের মধ্যে প্রথমে আল্লাহর রবুল্লা আলমিনের ইবাদত করা এবং আল্লাহ রবুল্ আলমিনের সঙ্গে কাউকে শরিক না করা এই দুটো ইম্পর্ট্যান্ট কথা বলার সাথে সাথেই আল্লাহর হক বর্ণনা করার সাথে সাথেই মা বাবার হককে আল্লাহ রবুল্লা আলমিন এখানে বর্ণনা করছেন আমাদের প্যারেন্টস আমাদের ফাদার এবং মাদার আমাদের মা বাবা আমাদের জীবনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট আল্লাহ সুবাহানা হুয়া তাল এই দুনিয়াতে আমাদেরকে একজিস্ট করিয়েছেন এই দুনিয়াতে আমাদের তৈরি করেছেন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ রাবুল আলমী নিয়ে এসেছেন আমাদের বাবা এবং আমাদের মা এর মধ্যে দিয়েই আমাদের মূলত এই পৃথিবীতে আমরা আগমন করেছি এই জন্য আল্লাহর হকের পরেই মা বাবার হককে আল্লাহ সুফহান হুয়াত আলা এখানে নিয়ে এসেছেন আল্লাহর ইবাদতের সাথে সাথেই মা বাবার হককে যেন আমরা মেনটেন করি মা বাবার হককে যেন আমরা মেনে চলি যারা মা বাবার হককে মানবে না আল্লাহ সুফহান হুয়াত আলার ইবাদত করলেও এই ইবাদত আল্লাহ রবুল আলমিন অ্যাকসেপ্ট করবেন না আল্লাহ তাল মা বাবাকে এমন মর্যাদা দিয়েছেন যে স্বয়ং আল্লা সভায়না হুয়া তাহরার পরে মা বাবার মর্যাদা চলে আসে হ্যাঁ মা বাবাকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের জীবন দিয়ে আমরা আমাদের মা বাবাকে খেদমত করতে হবে মা বাবাকে সহযোগিতা করতে হবে মা বাবাকে হেল্প করতে হবে মা বাবার দায় দায়িত্ব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দিয়েছেন আর আমরা নিশ্চয়ই কথা জানি যেখানে আল্লাহ সঙ্গে ভালো ব্যবহার করবে আল্লাহর আলমিন সেখানে ইস করেন وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغًا عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفْ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا তোমার রব আল্লাহ তিনি ডিসিশন নিয়েছেন কি ডিসিশন একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না আর মা বাবার প্রতি কাইন্ড ব্যবহার করবে মা বাবার প্রতি ভালো ব্যবহার করবে সুন্দর ব্যবহার করবে শুধু এটা বলেই আল্লাহ এখানে আল্লাহ রবীন্দ্র মা বাবার এখানে বর্ণনা করছেন কেমন কিভাবে করলেন আল্লাহ বললেন যদি তো তাদের একজন অথবা দুইজন মা বাবার দুইজনের যেকোনো একজন অথবা দুইজন এই জন্য এভাবে বলা হচ্ছে কারণ একজন হয়ে যেতে পারে তাহলে কি হবে যদি তারা বৃদ্ধ অবস্থাতে গিয়ে পৌঁছে যায় তারপরে কি করবে না তোমরা ফালা উফ তাদের উফ শব্দটা বলতে হয় এরকম কোনো আচরণও করবে না অথবা তাদেরকে উফের মতো এত ছোট্ট দায়ক কোন কথাও বলবে না হোহমা আর তাদেরকে কোন সময় ধমক দিয়ে কথা বলবে না যে বুড়ো বুড়ি বলে তাদেরকে সম্বোধন করবে না তাদেরকে এ কথা বলবে না যে তারা ঝামেলা করে তারা অসুবিধা করে তারা এটা বোঝে না সেইটা বোঝে না এরকম তাদের কোনো সময় ধমক দিয়ে কথা বলতে পারবে না আর কি করতে হবে সাপোর্ট যা লাগে সেটা করতে হবে তাদের যে সহযোগিতা লাগে সহযোগিতা করতে হবে আর এই সার্বিক সাপোর্ট এবং সহযোগিতা এটাকে আল্লাহ রাবুল্লাহ আলম সুন্দর একটা এক্সাম্পল দিয়ে এখানে তুলে ধরলেন কিভাবে তাদের জন্য নিচু করে দাও জানা হাজর তোমার দয়ার তাদের কাছে নিচু করে দাও। আল্লাহ রাবুল্লাহ আলমিন এখানে সুন্দর এক্সাম্পল দিলেন আপনারা দেখেছেন মুরগির যখন বাচ্চা হয় বাচ্চাগুলোকে নিয়ে বড় মুরগি যখন উঠানে অথবা आशेपाशे घर आशे पशे चलते थके हटा चील देखा, देखा तौ मेरे बच्चा खे फेले कई भय्चारा सबा मार्च ती करा टा के रख प्रसारित दे खूब विकट आवाज करते थके आवाज़नेशपाखी भय पाए बड़ मुरगी के बाश पाखी तक और आक्रमण करते सहस पायना ওই পাখিটা যেমন তার বাচ্চাদেরকে বাঁচানোর জন্য প্রোটেকশন দেওয়ার জন্য হেফাজত করার জন্য তার ডানাটাকে নিচু করে দিল তুমি তোমার ডানাটাকে তোমার মা বাবার জন্য নিচু করে দাও যদি তারা টয়লেটে যেতে না পারে হাত ধরে তাদেরকে টয়লেটে নিয়ে যাও যদি তারা জামা কাপড় চেঞ্জ করতে না পারে জামা কাপড় চেঞ্জ করতে তাদেরকে সহযোগিতা করো যদি তারা গোসল করতে না পারে তাহলে তাদেরকে গোসল করায় দাও যদি তারা হাঁটতে না পারে হাত ধরে তাদের হাঁটার ব্যবস্থা করে দাও যদি তারা খাবার খেতে না পারে তাহলে তাদেরকে খাবার খাওয়ায়ে দাও তাদের বিছানাকে ঠিক করে দাও এরকম যেই কাজেরই প্রয়োজন হয় যা দরকার হয় তুমি তাই করবে এই যা দরকার হয় তাই আমরা করতে হবে এটাকে এক্সাম্পল দিতে গিয়ে আল্লাহ বললেন আর তোমরা দোয়া করবে মা বাপের জন্য সব সময় দোয়া করবে মা বাপ জীবিত থাকুক অথবা মা বাবা চলে যাক কি দোয়া করবে এই দোয়া আমরা সবাই জানি তারপর এই দোয়া আমরা এক্সপ্লেইন করব। তবে এখন না বিরতির পরে আমাদের সময় হয়ে গেল খানিকক্ষণের বিরতিতে যাওয়ার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 समग्र जीवन के सफल और सुंदर करोन्नाथ देख से मंगलवार रत साढ़े आठ टे पुन सम्प्रचार सकाल सतट देशे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 পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা মা বাবার সঙ্গে কিভাবে ভালো ব্যবহার করবো সে আলোচনা করছিলাম আর বলছিলাম এই কথা মা বাবার যেই সহযোগিতা লাগবে সেই সহযোগিতা আপনাকে আমাকে করতে হবে আর সব সময় মা বাবার জন্য দোয়া করতে হবে রব হে আমাদের রব এরহাম হোমা তুমি আদের দুইজনকে রহম করো হোমা মা এবং বাবা আমার মা কে বাবাকে আল্লাহ তুমি রহম করো কামা কামার যখন আমি একদম ছোট বাচ্চা ছিলাম তখন যেভাবে আমার মা বাবা আমাকে রহমতের সাথে আদর করে সুন্দরভাবে ভাবে মায়া মহব্বত করে যেমন করে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে আল্লাহ তুমি আমার মা বাবাকে হুবহু সেইভাবে লালন পালন করো আমার মা বাবাকে তুমি লুকাফ্টার করো আমার মা বাবা আমার ব্যাপারে যেমন করবো যেমন আমরা বলেছি রব্বির হাম হোমা সগীরা আল্লাহ তুমি আমার মা বাবার রহম করো যেমন আমি যখন ছোট ছিলাম আমি যখন दुनिया को तक हमारा जे भाव आदर कर मानुष कर अल्लाह ता जेमन भाव रहम कर ते ऊपर से भावे रहम कर और ये दोआ अपनी करबें अपनार्जन माँ बाबा जीवित थकले करबें इंतकाल गई दा बा भो दोआ होते এটা আল্লাহ তহ বললেন আমাদেরকে সুরাত ইসরা মধ্যে আল্লাহ সুবাহের মধ্যে বলেছেন وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَنْ تُشْرِكَ بِمَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُتِعِهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعِ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيْهِ الله رب العالمين والسلام وَأَصَّيْنَا الْإِنسَانَةَ এটা আপনার জন্য ফরজ এটা আপনার জন্য কম্পালসন আপনি যদি এটা না করেন আপনি গুন অপরাধী আপনি ক্রিমিনাল আল্লাহ সোরা লোকমানের মধ্যে যেভাবে বলেছেন হামাল তার মা তাকে কষ্টের উপরে কষ্ট ভোগ করে গর্বে ধারণ করেছে আপনি কি জানেন আপনার মা কত কষ্ট করে আপনাকে গর্বে ধারণ করেছেন প্রতি আমাদের মায়েদের যে মান্থলি অসুবিধা যেটা হয় অসুস্থতা হয় এই ব্লাডটাকে আল্লাহর আলমিন আর ওই ব্লাডটাকে রেখে আল্লাহ আল্লাহর আলমিন আপনার নাভি মায়ের নাভির সঙ্গে একটা কানেকশন করে দিলেন মায়ের সাথে আপনার নারীর সম্পর্ক মায়ের নারীকে আল্লাহ আপনার নারীকে এক করে দিলেন सन्तान जखन भूमिष्ठ तक नारी काटते आपनारा ना जान मेर नारा सन्तान नारे ये बोली हमार मार्पर्क अपनी बुझबे ना एर आगे जेदी अपन वाइफर बाच्चा आपनारंतान अपनारेर गिटाले हाजिर थकें আপনার ওয়াইফ বাচ্চা জন্ম দেওয়ার সময় তার কাছে আপনি হাজির থাকেন তো দেখবেন আপনার ওয়াইফের কত কষ্ট হয় আপনার মা ঠিক ওই রকম কষ্ট দিয়ে আপনাকে জন্ম দিয়েছেন আমার ভাইরা আমার বোনেরা এরকম মায়ের নাড়ি ছিঁড়ে আপনাকে আপনার মা জন্ম দিয়েছেন মায়ের নাড়ি ছিঁড়ে মা আপনাকে কষ্ট করে এই পৃথিবীতে নিয়ে এসেছেন যখন আপনাকে জন্ম দেওয়ার সময় হয়েছিল আপনার মা আপনার বাবার হাত ধরে বলেছিল সন্তান প্রসব করার সময় তো কত মায়ের ইন্তেকাল হয়ে যায় জন্য দোয়া করো আমি জানি না আমি আর ফিরে আসবো কিনা এই হলো আপনার মা এবং আল্লাহ রবুল্লা আলমিন সুন্দর করে বলেছেন যেখানে কোন রোগ জীবাণু নাই কিছু নাই সেখানে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে প্রটেক্ট করে রাখলেন আর আপনাকে মায়ের নাড়ি ছিঁড়ে মায়ের নারীর সঙ্গে আপনার নারীর সঙ্গে কানেকশন করায় আল্লাহরাবাহ আলমিন খাওয়ানোর ব্যবস্থা করলেন আপনার মা হয়তো এখন বুড়ি হয়ে গেছে ওই বুড়ি মায়ের চেহারা দিকে তাকায় দেখেন ওই মহিলার রক্ত খেয়ে খেয়ে আপনি বেঁচে ছিলেন আপনি বড় হয়েছিলেন এই হলো আপনার মা আপনি তার উপরে তার দিকে তাকাবেন নেকজরে আল্লাহরাবুল্লাহ আলমিন এবার ধত সোয়াব দিয়ে দিবে আপনাকে মায়ের কথা মনে করে দোয়া করবেন আপনার উপরে আপনাকে জন্ম দেওয়ার সাথে সাথে শেষ হয়ে গেল না আপনি আসলেন আর মায়ের কষ্ট শুরু হলো শুরু কষ্টের পরে কষ্ট করে করে করে কত কষ্ট করে আপনাকে মা জন্ম দিয়েছেন পৃথিবীতে আপনি আসলেন আপনার মুখে নাই পৃথিবীর কোনো খাবার আপনি খেতে না আপনার হজম হবে না গরুর দুধ ছাগলের দুধ ডানো আর মিল্ক পাউডার কিছুই খেতে পারবেন না আপনি আপনার এরকম এবিলিটি নাই মিল্ক বিটা খেতে পারবেন না আল্লাহ সুহান আপনার মায়ের স্থানের মধ্যে গরম দুধ দিয়ে দিলেন और दूध खे खेधन आसार पर कतर पल्यूशन कत कत असुविधा जार्मत है सुस्थान अपनाराले दात ना शक्त जिन खेते मायर स्थानी मे बुके दूध दिए दिले सुन अल्लाह এত সুন্দর খাবার যার মধ্যে ফুড ভ্যালু আছে ওয়াটার ভ্যালু আছে সব আল্লাহ আপনার মায়ের বুকের মধ্যে দিয়ে দিলেন দুই বছর আড়াই বছর পর্যন্ত আপনার মা আপনাকে দুধ খাওয়ালে। এই মায়ের যে দুধ খেয়ে খেয়ে আপনি বড় হয়েছিলেন সারা যদি আপনার মায়ের আপনি গোলাপ হয়ে থাকেন এই মায়ের দুধের না আল্লাহ আল্লাহ আমরা বড় হয়ে যাই আর মনে করি যে মায়ের তো আর দরকার নাই কিন্তু আপনার মা কোনো সময় ভুলে না আপনি যতই বড় হন মায়ের কাছে গিয়ে দেখবেন মায়ের চোখে পানি মা মনে করে আপনি মনে হয় অনেক দিন কিছু খান নাই মত করে যায় মা বুড়ি হয়ে যেতে পারে কিন্তু এখন আপনার করে এই পৃথিবীর মধ্যে মাই হলেন একমাত্র মহিলা যার কোন স্বার্থ নাই সন্তানের থেকে সন্তানের থেকে তিনি কিছুই আশা করেন না তিনি চান তার সন্তান ভালো থাকুক তার সন্তান সুস্থ থাকুক আ দুই বছর মা আপনাকে দুধ খাওয়ালে এই ব্যবস্থা আল্লাহ নিজেই করে দিয়েছেন এই ব্যবস্থা আমি করে দিয়েছি আমার সুক্রিয়া আদায় করো আর তোমার মার সুক্রিয়া আদায় করো আর তোমার বাবা সুক্রিয়া আদায় করো আল্লাহ আমরা তোমার সুক্রিয়া জানাই আর আমাদের মা বাবার সুক্রিয়া জানাই আল্লাহ তুমি আমাদের মা বাবার উপরে রহম করো হাম হো পর্দার সামনে আপনারা যারা আছেন মা বাবার আলোচনা তো এক আলোচনা দিয়ে শেষ হবে না আমরা আজকের এপিসোড কে এখানে শেষ করব। তবে মা বাবার এই গুরুত্ব মা বাবার খেদমতের কথা নিয়ে আমরা নেক্সট এপিসোড আলোচনা করব। আপনার টেলিভিশনের সামনেই থাকবেন কিপ ওয়াচিং পিএসটিভি বাংলা ইনশাআল্লাহ এন্ড ইউ উইল লিসেন মোর আপনারা আরো বেশি শুনতে পারবেন ash सुरक्षित पवित्र जकत अर्थ पाठातेन बैंकोट आठचल्लिस बार्मिंग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 আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নাদভি আপনারা দেখছেন পিস টিভি বাংলা